সম্মানিত হাজরিন এবং যারা বিভিন্ন মিডিয়ার শুনতে শুনছেন আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সুর আল আরাফের ষাট নম্বর আয়াত অফ আমরা বনি শুনে আসছেন মুসা আলাইসালামের উন্নতের কাহিনী এখন আল্লাহ তালা এখানে আমাদেরকে বলছেন তাদের প্রতি তিনি যে অনেক ফেভার করেছেন তাদেরকে অনেক হেল্প করেছেন বিভিন্ন ভাবে আল্লাহ তারা গাইবি মাদত তাদেরকে দিয়েছেন যাতে তারা আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে না সিহাত করেছেন যখনই পরবর্তী নবী আসেন আখরি নবী আসেন তার সঙ্গে যেন তারা কোন রকমের বে না করে ইমান আনে এবং তার অনুসারী হয়ে যায় এবং এই কাহিনীটি তিনি এই কথাগুলো তাদের প্রতি প্রতিবার কথা অনেক আয়াতে বলেছেন বাকারাতে আমরা বিস্তারিত শুনেছি এখন দেখতে পাচ্ছি বলেন যে বনি ইসরায়েলকে আমি বিভক্ত করে দিয়েছিলাম ভাগ করে দিয়েছিলাম ইফনাতাই ইফনাত আশারাত উমামা ১২টি উপগোত্রে গোত্রের অনুসারী উম্মত হিসেবে তাহলে এক বনি ইসরায়েলের মধ্যে মূস আল্লাহ সময় বা কিছু আগে পরেও তাদের মধ্যে বারোটি উপগোষ্ঠী ছিল গোষ্ঠী তো একটা বনি ইসরায়েল এটাকে বারোটি উপগোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছেন শৃঙ্খলার স্বার্থে এবং একটা ডিসিপ্লিন অর্গানাইজ করতে যেন সুবিধা হয় এরকম করে তাদেরকে বারোটি ইউনিটে বিভক্ত করে দিয়েছেন তার বারো জনের কে আরবে তারা বারো লিডার কবিলার ছিল তারা পরিচালিত হতো আর মুসা আলাহিসাম তো নবী হিসাবে সবার উপরে তাদেরকে লিড করছেন তারপর আল্লাহ বলছেন যে ইলা মুসা আমি মুসা আলাহামের কাছে ওয়াহি করলাম ইদিস যখন তার জাতি তার কাছে পানি পান করার আবেদন করল পানি পাওয়ার জন্যে পানি কারণ তারা মরুভূমিতে পথ পাড়ি দিচ্ছিল সাথে সামান্য পানি ছিল শেষ হয়ে আসছে তাদের এখন খাওয়া তারপরে গা গোসল ধোয়া পরিষ্কার হওয়ার জন্য প্রচুর পানি দরকার মরুভূমিতে কি পানি চাইলেই পাওয়া যায় এখন তো তারা পানির এসে চলে এসেছে তারা তখন বললেন যে নবী তো আপনার সাথেই আসেনি পানির দরকার এখন আপনি আল্লাহ দরখাস্ত দেন যেটাই দরকার হয় নবীর কাছে দরখাস্ত দেবে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট লাইন এসে অসুবিধা কি হ্যাঁ কি কি দেখ নবীকে পেয়েছেন আল্লাহ যোগাযোগ করা যাচ্ছে এত সুন্দর থাকার পরেও এই যে জাতির মধ্যে নাফরমানি সৃষ্টি হয় তারা কত দুর্ভাগ্যের অধিকারী আমি মুসা কে করে বললাম যে যখন তার কাউ তার কাছে পানি জন্য আবেদন করল পানি জুড়ে বেয়া সহাকাল হাজার যে তুমি পাথরের মধ্যে আঘাত করো তোমার লাঠি দিয়ে এমনি হিট করো একটা আঘাত করো তিনি আল্লাহ হুকুমে আঘাত করলেন মরুভূমির শুকনা পাথরের মধ্যে আঘাত করলেন আর সেখান থেকে বারোটি পানির ফোয়ারা বেরিয়ে আসলো শুকনা মরুভূমিতে বারোটি ফোয়ারা পানির একদম পুরো ঝর্নার মত বারোটি ঝর্ণা ছোট ছোট না কয়েক কারণ বারোটি দল তারা বারো দলে বিভক্ত তো পানির জন্য তো সবাই লাইন টেন কাছে না একটু ফাঁক ফাঁক করে যাতে তারা পানি নিতে পারে কাদ আলিমা কুলাহ তাদের প্রত্যেকে জানতে পেরেছে তার পানির ফোয়ারা কমটা সেখানে লাইন দিবে ডিসিপ্লিন কোনো অসুবিধা হবে না সঙ্গে যদি আল্লাহ বারোটা দিয়ে দিয়ে বলতেন যে যেখানে ঢেলা ঢেলি মধ্যে মেদি গলিটার পাওয়া যায় কে এক আগে লাইনে যে বাসে উঠবে কি করবে না করবে সব হান আল্লাহ এই উন্মতের যদি এই দূর অবস্থা হয় তো মূসা আলাহিসামের উম্মতের অবস্থা একটু এক ডিগ্রি উপরে উঠার কথা তো আল্লাহ তাদেরকে চান নাই যে তারা এরকম নিয়ে মারামারি হয়ে যেতে পারে মারামারি হয় রাস্তা নিয়ে মারামারি খবর পাওয়া যায় যে গ্রামের দুই পাড়া মারামারি হয়েছে এবং একটা দুইটা মারাও গিয়েছে এই দুই এক মাসের আগে পত্রিকাও পেয়েছেন পান নাই প্রায় ঘটে মানুষের মধ্যে যে কি অবস্থা মানুষ যে ফেটনা ছাড়া থাকতে পারে না একটু সামান্য সব নাই কেউ প্রায়োরিটি দিবে না এগুলো করে মানুষের মধ্যে তো আল্লাহ তাদেরকে সেভ করার জন্য বারোটি পানি নহর বের করে দিলেন এবং কে কোন লাইনে দাঁড়াবে কাদের কোনটা পানির ফোয়ারা সেটাও আল্লাহ তালা আইডেন্টিফাই করে দিয়েছেন কয়েক তাদেরকে দেখিয়ে দিয়েছেন কে কোথায় দাঁড়াবে সুন্দর মতো তোমাদেরকে এইভাবে আমি শুকনা মরুভূমিতে পানি প্রবাহ করে দিলা তোমাদের প্রতি আমি কত ফেভার করেছি হেবনী ইসরা এরপরে এখন তারা মরুভূমিতে হাঁটে মরুভূমিতে রোদের মধ্যে কেমন লাগে বলেন দুপুর কতক্ষণ হাটা যায় কতক্ষণ থাকা যায় ওখানে গাছপালা যদি কিছু না থাকে না হাঁটলেও দাঁড়াবেন বিশ্রাম দিবেন কোথায় বিশ্রাম দিবেন কোন সহায়তা নাই সব রুদ্র আর তাদেরকে রাস্তা পাড়ে দিয়ে অনেক দূর তো তারা দরখাস্ত করলে হে নবী আল্লাহর নবী এখন আমরা মাথা ফেটে যাবে না আপনার আল্লাহর কি ক্ষমতার অভাব আছে তো আল্লাহর কাছে দরখাস্ত করলেন মোসা আল্লাহিস আল্লাহ তাল্লাহ কি করলেন মেঘকে তাদের মাথার উপরে নিয়ে আসলেন ছায়া দিচ্ছে তারা হাঁটছে মেঘ ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর কত মেহরবানি না মনে আছে আমরা যারা গ্রামে গঞ্জে ছিলাম ছোট দুই মাল তিন মাল হেঁটে গিয়েছি কোনো কোন এলাকায় তখন রিক্সাও ছিল না হাঁটতে হবে গ্রামে বাজারে যাচ্ছি অথবা আমরা স্কুল কলেজে মাদ্রাসায় গিয়েছি প্রায় তিন ম্যাগ হেঁটে গিয়েছি দুপুরে বেলা রোদের মধ্যে বা সকালে দশটা এগারোটার দিকে বিকালে চারটার দিকে তখন ফেরত হতাম তখনও রোদ হাটে যাওয়ার সময় চিন্তা করতাম আরে এত রোদ একটু ম্যাগ আসলে কেমন হতো আর কিছুক্ষণ পর যখন ম্যাগ আসে দশ পনেরো মিনিট ম্যাগের ভিতরে হাঁটছে মজা তখন কত নিয়ামত মনে হয় আমাদের গ্রামে তো গাছপালা আল্লাহ এত নিয়ামতের ব্যবস্থা করেন কত বড় নিয়ামত না সেই নিয়ামতের কথা আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যদি অবলিমুল কামাম আমি তোমাদেরকে মেঘের ছায়া দিয়ে পার করে দিয়েছি মেঘের ছায়া তোমাদেরকে প্রভাইড করেছে আর পালিয়ে চলে যাচ্ছে সাগর পাড়ে দিয়ে ওই পারে গেল মরুভূমি দিয়ে দিচ্ছে সেখানে তারা তো খাবারও সাথে নিতে পারে নাই এখন তো ক্ষুদায় অবস্থা কাহিল এখন তারা কি করবে ক্ষুধার্ত তারা আবার দরখাস্ত দিল নবিয়া আলাই ইসলাম আল্লাহ তালা কাছে না খেয়ে মরবি এখন আপনার ক্ষুদ্রের অভাব নাই আল্লাহ কিছু তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ মান এবং আমরা বিস্তারিত শুনছি সুরাল বাকারাতে মুক্তার ভাবে মান হলো এক ধরনের হালুয়া একদম রেডিমেড হালুয়া সকাল বেলা উঠে উঠে দেখে যে গাছের পাতার মধ্যে করে নাজিল হয়েছে ফ্রেশ পাকশাক কুকডাক কোন দরকার নেই আর ধরনের ঘুঘু পাখির মতো খুব সুন্দর ফ্রাইড হয়ে চলে এই দুটো খাবার মাসা আল্লাহ তাদের কি জান্নতি খাবার আল্লাহর পক্ষ থেকে গায়ে বিক্ষ এমন খাবার আল্লাহ সাপ্লাই দিয়ে দিলেন আল্লাহ তালা বলে দিলেন যে খাও এগুলো এখন তবে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা দরকার আছে কিন্তু তারা তো আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো না মুক্ত আল্লাহ তালা এখানে এখন বলছেন ও মোলামু না এগুলো পেও তারা তো আমার প্রতি কোনো কি প্রতিদিন একখানা এই খানা কি এত ভালো লাগে নাকি একটু ভ্যারাইটি দরকার কই ডাল দিবে একটু পেঁয়াজ একটু রসুন একটু গম টম কিছু দরকার না এগুলোর কথা বলে বসলো আত্ম রেডিমেড জান্নাতি খানা এটার প্রতি এখন বিরক্ত হয়ে গেছে ইমা না থাকলে মানুষের ভালো জিনিসও ভালো লাগে না তাই না মানুষের এই আত্মতৃপ্তি বা কি বলে এটাকে মানুষের তৃপ্তি কানা আমার যা আছে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এর উপরে এই যে জিনিসটা এটার অভাব থাকলে মানুষের অত্যন্ত উন্নত মানের জিনিস থাকলেও তার কাছে বোরিং হয়ে গেল আর যখন মানুষের তৃপ্তি থাকে যা আছে তার প্রতি সন্তুষ্টি থাকে সুখর গুজার থাকে তখন কোন কমপ্লেন তার কাছে থাকে না তো তারা কমপ্লেন করে বসলো তারা খাবার আল্লাহ উঠে তাদেরকে বলবেন কোথায় ওই সমস্ত ফুমে হাও আদাশে হাও বা হা ওগুলো খাওয়ার জন্য ডাল তারপরে রসুন পেঁয়াজ ওগুলো পাওয়ার জন্য কোথায় যাবা পরে বলতেছেন আল্লাহ তো এই যে তারা চেঞ্জ করে ফেললো এটা সুন্দর নিয়ামতকে তারা এটা তারা নিজেদের প্রতি আমার কোনো ক্ষতি হয়নি আমাকে আর আমি দেখ তাদেরকে বললাম যে কাছে গিয়ে ফিলিস্তিনের ওই শহরে বাইতুল আশেপাশে সেখানে তোমরা কি করো বসবাস করো এখানেই থাকো এখানে সবকিছু আছে মানুষের প্রয়োজনের জন্য খাবার দাবার সবকিছু পাওয়া যায় অকুলুমিন হা হাই এখান থেকে তোমরা যেগুলো খেতে চাও আশেপাশে যেখান থেকে যা শিকার করতে চাও কাজ করতে চাও সব রকমের খাবার আছে খাও সেখানে গিয়ে খাবে সব পাওয়া যাবে আর ওই গ্রামে বা শহরে ঢুকার সময় হেত এই শব্দ উচ্চারণ করতে করতে যাও হেত্তহ হেত এই কথা বলতে বলতে যাও আমরা শুনেছিলাম শুনল বা হেত্ত অর্থ কি যে আল্লাহ আমাদের গুনাগুলোকে সরিয়ে দেন গুনাগুলো ফেলে দেন আমরা যে আপনার মাঝে মাঝে বেয়াবি করেছি নাফরমানি করেছি যে গুনা হয়েছে সেগুলো আল্লাহ মাফ করে দেন সরিয়ে দেন এই কথায় হেক্টার মধ্যে আসে তো এই কথা বলতে বলতে ঢুকো আর ওয়া বাবা সূজাটা যখন ঢুকবে শেষদার হালতে ঢুকো মাথা নিচু করে দাও আল্লাহর কাছে দেওয়া স্টিকফার তও বা করতে করতে ঢুকো কোন তাকাবর অহংকার সহকারে ঢুকো না আল্লাহ তাল কাছে মাফ চাইতে ঢুকো তাহলে কি হবে ইতিপূর্বে তোমাদের বিভিন্ন গুনা খাতা হয়েছে আমি এগুলো সব মাফ করে দেব তাহলে এত সুসংবাদ দিন আল্লাহ দুনিয়া যা চায় তাও দিলেন আর আখিরাতের জন্য গুণাও মাফ করে দিবেন আর কোনটা দরকার বাংলা এত নিয়ামত আল্লাহ দিচ্ছেন এরপরে তোমরা যারা কর্ম করতে থাকবে নেককার হয়ে যাবে আমি তোমাদেরকে আরো যে কত বাড়িয়ে দেবো অনেক বাড়িয়ে মোহসিনী নেকা দের কে অনেক বাড়িয়ে দেবো দুনিয়া আখেরাতে এত সুন্দর নসিহত করে দিয়ে আল্লাহ তালা যাইতে বললেন এখন তারা শহরের প্রান্তে এসে গুলো ঢুকবে এখন তারা কি করলো ঢুকার সময় হেতাম এই দর্খাস্ত করা পরিবর্তে বলো হাব্বা। হাব্বা তুই হেন অথবা হেন হাব্বা মানে দানা দানা চাইছে যে গমের দানা দানা অথবা হেন তানি গম তো দিয়ে আছে যে হেতাল যাকে বলেছে না হেন বলেছে তাহলে ওই আল্লাহর কথা ঠিক রাখলো না তার মধ্যে গন্ডগোল লাগাই দিল পরিবর্তন করে ফেললো কি তার আল্লাহ তালার কথা রাখবে না উল্টাই দিল আর অন্য সুরাতে এসেছে তারা ঢুকার সময় মাথা নিচু না করে দিয়ে কি করলো আল্লাহ বলছেন এমনে ঢুকো তারা বললো না এমনে রুকবো পাও আগে দিয়া পাশা টেনে টেনে গেল অথচ আল্লাহ তালা বলছেন মাথা নিচু করে সে যার হালতে ঢুকো যা আল্লাহ তালা বলবেন তার বিপরীত এই নবী আলা লোকদের যদি এই উম কিছু কিছু ঢুকছে কারণ কারণের অপরাধ অপরাধগুলো এই মধ্যে আছে। জন্য কোন নবীর কাহিনী এবং উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক এবং নাফরমানির কথা বেশি আলোচনা হয়েছে কোরআনের মধ্যে মনসা আলাহ ইসলাম কারণ তাদের নাফরমানির ইতিহাস অনেক লম্বা এবং ওগুলো অনেকগুলোই এই উম্মত করে বসবে সেই জন্য সাবধান করতে গিয়ে আল্লাহ তাদের কথা বারে বারে বলছেন তো আল্লাহ তালা যখন তারা এরকম ব্যাধবি করে ফেললো উল্টা করলো আল্লাহ হুকুম দিয়েছেন তার বিপরীত কাজ করল তখন আল্লাহ তালা নাক হয়ে গেলেন তাহলে আমি কি করলাম তখন আকাশ থেকে তাদের প্রতি রেজ পাঠিয়ে দিলাম রেজ অর্থ কি আদাব পান পাঠিয়ে দিলাম কি পানিশমেন্টটা ছিল বিশাল মহামারী মহামারীতে তাদের বিরা হাজার হাজার মানুষ শেষ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আজাব মহামারী আজাব না মনে আছে ছোটকালে আমরা দেখেছি দেশের কলেরা বসন্তের মহামারী চলে আজাব এরকম আজাব এসে অল্প কয়েকদিনে প্রচুর মানুষ নিঃশেষ হয়েছে বিমা কালিমুন আমি কেন এই আসমান থেকে বলে আমাদের দেশে বলে না আসমানি বলা জমিনি বলা। আসমান থেকে যে বলা যে আদাম যে এই কারণে তারা যে জুলুম করছিল নিজেদের উপরে জুলুম করছিল আল্লাহকে জুলুম করা যায় আল্লাহকে জুলুম করা সত্যিকারও আছে না নিজেকে জুলুম করেছে যে গুনা করে নিজেকে জুলুম করে আল্লাহকে জুলুম করে না তাদের পাপের শাস্তি তাদেরকে ব্যয় করতে হলো এই একটি কাহিনী এই আয়াতের মধ্যে তাদেরকে অনেকগুলো নাফরমানি প্রথমে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে নিয়ে খবর দিয়ে সেগুলোর সঙ্গে তারা কিরকম নাফরমানি করলো তার এক্সাম্পল আসলো এবং যে কারণে তারা শাস্তির আজাব উপযুক্ত হয়ে গেল এরপর আরেকটি কাহিনী আসছে যেখানেও তারা আজাবের উপযুক্ত হয়ে গেল আরেকটি ঘটনা স আলহুম হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আমাদের নবী সালামকে বলা হচ্ছে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মদিনায় মহা আল্লাহ সাল্লামের কৌমের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে রাসুল্লাহামকে আল্লাহ তালা বলছেন ওদেরকে জিজ্ঞাসা করেন তারা জানেন নাকি ঘটনা কি ঘটনা আনিল কারিয়া ওই গ্রামের ওই জনপদের লোকদের সম্পর্কে ওই অঞ্চলের লোকদের সম্পর্কে আল্লাহ তি কায়না হাদ যেটা সমুদ্র তীরে ছিল সমুদ্র তীরে একটা লোকালয় ছিল একটা জনবসতি ছিল মহা আল্লাহ সাল্লামের কৌমের তাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন যখন তারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করছিল শনিবারে তাদেরকে কোনো কাজ করা যাবে না এটা তাদের শরীয়তের নিয়ম উপায় উপার্জন রুজি রোজগার কিছুই করা যাবে না পাকশাকও করা যাবে না আগের দিনে রেডিমেড খাবার খেতে হবে কোনো শিকার করা কোনো কিছু করা যাবে না মাছ শিকারও করা যাবে না শনিবার তাদের পুরোপুরি বন্ধান করেছেন জুমার দিনে তবে হ্যাঁ মুসলিম দেশে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকলে জুমার নামাজটার জন্য ইজি হবে কিন্তু দোকানপাট কোনো কিছুই খোলা রাখা যাবে না কোনো কাজকর্ম করা যাবে না এগুলো আল্লাহ তারা একেবারেই নিষেধ করেননি বরঞ্চ বলেছেন তাদের জন্য রেস্ট্রিকশন ছিলারেল রেস্ট্রিকশন তার মধ্যে ওই শহর বা ওই অঞ্চলের লোকদের আরেকটা পরীক্ষা ছিল কি যে ইয়া ইতিহম হিহম যখন তাদের কাছে মাছগুলো বেশি করে আসতো ইয়াবি তাদের শনিবারের দিন। দলে দলে কাতারে কাতারে হাজারে হাজারে সমুদ্র পিঠে বীচের কাছে এসে এইরকম করে মাছ সব পানির উপরে ভাসছে এমনি করে ধরলেই ধরা যাবে ছোট একটা জাল হলেই এতগুলো পাওয়া যাবে এখন এই পরীক্ষা তারা পড়ল এই এইরকম করে মাছ আসে ইয়ম সাব শুধু শনিবারের দিন সূর্যে কাতারে কাতারে হাজারে হাজারে তুনা যেদিন শনিবার নাই সেদিন আর এগুলো আসে আসে না সেদিন স্বাভাবিক এখন সমুদ্র তীরে এত মাসের আনাগোনা দেখে জিব্বা সামলা কেমন কি পরীক্ষা পড়ছে হুম তো আল্লাহ তালা বলেন কেদালি কেনা বলু হুম বিমা কেন এত বড় পরীক্ষা আল্লাহ ফেললো কেন তাদেরকে আমাদেরকে না আমাদেরকে যদি বলতেন শুক্রবারে মাছ নদীর কানায় কানায় ভর্তি হয়ে থাকবে তাহলে আমাদের কি বলেন অবস্থা এত বড় পরীক্ষা যে আল্লাহ তালা আমাদেরকে ফেলেন না এই উম্মদ কে আমরা বলি আলহামদুলিল্লাহ তারা এই পরীক্ষা আল্লাহ আল্লাহ তারা নিজেই বলছেন যে কেন আলীকে নাবলু আমি এভাবেই তাদেরকে পরীক্ষা করেছি কেন করেছি। বিমা কানুয় তারা যে ফাঁসে কি কাম করেছে কয়েকবার আমার সঙ্গে নাফরবানি করেছে এটা বড় পরীক্ষা দিয়েছিলাম হবে তারা কি সেখানে লোভ সামলিয়েছে এখন চিন্তা করে কি করা যায় মাস্ত ধরা নিষেধ এত কবিরা গুনা কোন আজাব গজব নাজিল হয়ে যায় ভয়ও আছে দুই নম্বর হলো যে কিছু লোকের এই ভয় না নাথাগুলো চিন্তা করে যে সবাই মাছ ধরবে না আমরা দুই চারজন ধরতে গেলে দেখা কথা না রোজা রমাদানের দিন আমাদের এই সমাজে যদি কেউ থাকে যে রাখে না। রাখেনা সামনাসামনি খায় না চুরি করে খায় চুরি করে কারো কারণ সামনাসামনি খাইলে কি হবে গুণা তো হবে একটা কি হবে বেঈ অসম্মান সবাই তার কথা সমালোচনা করবে তার লোক আত্মীয়তা করবেন না ওই বেটার কথা বলো রোজা দিনের দিনে তুই খাওয়া দাওয়া করে তার সঙ্গে আত্মীয়তা করবা তার সে বিয়ে করাবা এই সমস্ত ভয়ে মানিস জাতের ভয়ে রোজা মানে অনেকে মানিস জাতের ভয়ে রোজা রাখে এই জন্য হাদিসে বলা আছে রোজা রাখলেই সব হয় না শর্ত দেওয়া আছে কি মান ইমান যে রোজা রাখে ইমানের সাথে ইমান ইমান যে আল্লাহ আমার আল্লাহ হুকুম দিয়েছে ফার এ মেনে নিয়ে এই ইমানের জজবা নিয়ে আসে ও আল্লাহ সাহবান কাছে কত বড় পুরস্কার আছে রোজার জান্নার রাইয়ান জান্নার গেট খুলে রাখবেন আল্লাহ আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন এই আশা বিরাট তামান্না করে আসে এহতে তার জন্যই আল্লাহ গল্লাহমায় সমস্ত গুণা আল্লাহ মাফ করবেন অতীত গুণাগুলোকে আর যে ব্যক্তি মানুষ যাতে ভয়ে রাখে তার জন্য বলছি না আল্লাহ কিন্তু দেওয়ার জন্য পাওয়ার জন্য শর্ত ওই হাদি বলে দেওয়া আছে তো এইজন্য আমাদের সমাজেও এরকম লক্ষ চক্ষু লজ্জায় হ্যাঁ অনেক সময় অনেক কাজ করতে পারে না বে নামাজ নামাজ পড়ে না ঠিক মতো এবং এমন এক মজলিস গিয়েছে যে মজলিস চল্লিশ জন আছে। সেখানে যদি পঁয়ত্রিশ জনই নামাজ পড়ে উনচল্লিশ জনই পড়ে আর একটা দুইটা তিনটা পাঁচটা তখন বাধ্য হয়ে কি করে নামাজ পড়ে ওদু থাকুক আর নাই থাকুক থাকুক ছাড়া নামাজ পড়লে তো গুণ আরো বেশি হবে অতদূরের কথা এই দিন এখন বনি ইসরা চিন্তা করলো যে এই কাজ তো করা যাবে না কি করা যায় একটা বুদ্ধি বের করি তখন শয়তান বুদ্ধি দিল আরে এই বুদ্ধি খোঁজ করিস যখন তীরে এগুলো আসে জোয়ারের সময় ভেসে উঠে তো এই জোয়ারের সামনে এগুলো সব চলে আসে মাছগুলো তখন তোমার বড় বড় গর্ত খুঁড়ে রাখো গর্ত খুঁড়িয়ে রাখো আর কোন কোন জায়গায় ডালের মতো করে লাগাই তখন তো হাত দিয়ে কিছু ধর এগুলো আগে করে ধুয়ে দাও ওই দিন কিছু করা লাগবে বাস জয়ার সঙ্গে এসে এগুলা গর্তে আটকে গুলো পানি টান দিয়েছে মাছ গর্তে রয়ে গেছে অথবা জালের মধ্যে ফেসে গেছে এরপরে রবিবার দিন এসে এগুলা বাস বাসা আল্লাহ ভর্তি করে নিয়ে যাচ্ছে ওদের বুদ্ধি হলো শরীরকে কিভাবে অ্যাভয়েড করা যায় শরীরকে কিভাবে ঠিক না রাখা যায় এই টেন্ডেন্সি ওই উন্মতের মধ্যে অনেক বেশি ছিল আমাদের উন্মতের মধ্যে ওই টেন্ডেন্সি মাঝের মধ্যে পাওয়া যায় শরীরের কত ব্যাখ্যা খোঁজে এখান দিয়ে যায় ওখান দিয়ে যায় ওখান দিয়ে যায় কেমন এটা আমল না করে পারা যায় এরকম অনেক কিছুতে আছে তারা এই কাজ করা শুরু করে দিল যখন এই কাজ করে করে তারা অনেক মাছ ধরছে আর খুব খুশি খাচ্ছে বাজারে বিক্রি করছে করে এটা পাইলা এত এরকম মাস্টার পাওয়া যাবে না বলে যে এই বুদ্ধি কাজ করেছি তখন তাদেরকে অনুযায়ী অনেকে ফলো করছে কিন্তু বাকি অনেকে ফলো করলো না বলল যে সর্বনাশ এটা তো আদাব গদব হয়ে যাবে এই কাজ করা যাবে না ফর এটা তো আল্লাহ নিষেধ করেছে শনিবার তো ধরার কাজই করেছো হাত দিয়ে ধরো নয় কিন্তু ব্যবস্থা তো করে রাখছ আল্লাহ থেকে এই ফাঁক দিয়ে বুঝে না যে তুমি আটকিয়েছি রোববারে হাত দিয়ে ধরেছে আটকানোর ব্যবস্থা তো করেছো শনিবারে অনেক তাদেরকে বোঝানো হলো এখন এই এই ইস্যু তাদের মধ্যে বিরাট একটা ইস্যু হয়ে গেল ডিবেট শুরু হয়ে গেল হতে গিয়ে তিন দলে বিভক্ত হয়ে গেল বনির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 একদলের কাছে আমরা তো হাত দিয়ে ধরি নাই এটা তো মানে কোন শব্দ দিয়ে আটকে না এটা আমরা রোববারে ধরেছি তারা এই ব্যাপারে লজিক যুক্তি নিয়ে শরীয়তের মোকাবিলায় দাঁড় করিয়ে দিল তারা ছাড়বে না আমরা শনিবার হাত ধরি নাই রাজি ঠিক আছে দায় যাচ্ছি কোনো অসুবিধা আরেক গ্রুপ বাকি দ্বারা তারা বলে না এটা জায়েজ নাই এটা হিলাবাজি করেছি চালবাজি করেছি বুদ্ধি কি আমাদের বেশি আছে আল্লাহ থেকে আল্লাহ কি এত বোকা যে আমরা যে কি এখানে চাল চাললাম আল্লাহ চার পাবেন না গর্ত খুঁড়লো কে জাল ফাঁস জাল বসাইয়া রাখলো কে এগুলো কি আল্লাহ জানবেন না তো এটা জায়েজ নাই না জায়েজের পক্ষে মেজরিটি হয়ে গেল এখন এই না আবার দুই গ্রুপে ভাগ হয়ে গেলো তার খবর এই পরবর্তী আয়াতে আসছে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম ভাগ তো মাস আটকানোর তারা তো ফাঁসে তারা এগুলা মানবে টানবে না তাদের দুনিয়ার লোক তাদেরকে আর বুঝানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হলো না তখন তারা ছেড়ে দিয়েছে আর আরেকটি দল বললো যেন ছেড়ে দিলে হবে না ওদেরকে যদি আমরা এখন না কাজ কন্টিনিউ না করি দাবাতি কাজ না করি আমর বুল মারুফ নাহিল মুন করে কাজ না করি তাহলে আল্লাহর আজাব গদ বসে আমরা সবাই হালাক হয়ে যাব তো যারা স্বীকার করলো না ওরা দুই দল হলো এক একদল স্বীকার করে না কিন্তু ওদেরকে থামানোর জন্য দি একবার এখন ছেড়ে দিয়েছে আর ফের মাথা ঘামায় না কয় কপাল খারাপ এগুলো দুর্ভাগা আর তিন নম্বর লোক বললো যে না এই কথা বলে ছেড়ে দিলে হবে না আমরা তাদেরকে বুঝাতে হবে দাওয়াতে কাজ করতে হবে আমর আমরবিল মারুফ নাহিম করে কাজ করতে হবে তো যেই দল তাদেরকে করে বুঝানোর চেষ্টা করছে তাদের খবর যারা নসিহত করছে তাদেরকে আরেকটি দল যারা সাইলেন্ট থাকলো তারা বলছে যে দল দাওয়াতি কাজ করে ওয়াজ করে নসিহত করে বোঝা এই কাজ থেকে ছেড়ে আসার জন্য বুঝানোর কাজ যারা করে ওদেরকে এসে যারা বোঝানোর কাজ করে না এরা বলে গজব দিয়ে হালাক করে ফেলবেন অথবা একদম ধ্বংস না করলেও বড় বড় কঠিন পরীক্ষা শাস্তি দিয়ে দুনিয়ার মধ্যে সাহেস্তা করবেন এদের কপারে সাহেস্তা ছাড়া কিছু কেন খামাকা সময় নষ্ট করেন ওদের পিছনে কেন এরা গোমরা এদেরকে এগুলো করবেন না কোনো লাভ হবে না খামাকা সময় নষ্ট করতেস এখন এই কথা শুনে যারা দাওয়াতি কাজ করে ওরা কি পিসপা হয়ে গেল পিস্পা হয়ে যাওয়া ঠিক হবে তারা এখন জবাব দিল ওদেরকে যারা দাওয়াতি কাজ করে না তাদেরকে জবাব দিল। ইলা দিলুমা জিকা তারা বলল যে শোনো কমপক্ষে আমাদের আল্লাহর কাছে আমাদেরটা একটা থাকবে যে আল্লাহ আপনার এই যে বান্দাগুলো অন্যায় কাজ করছিল আমরা তাদেরকে থামানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি আমরা দাবাতি কাজ কন্টিনিউ করেছি যেটা আমাদের কাছে চেয়েছেন। মুনকারান এইরকম কথা সব নবীকে আল্লাহ তালা দিয়েছেন আমাদের নবী করিম ইসালাম কি বলেছেন তোমরা কেউ যদি কোনো মুনকার কার কাজ নাফরমানি কাজ হতে দেখো অন্যায় কাজ হতে থাক তাহলে কি করতে হবে প্রতিবাদ হাত দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করা যদি সম্ভব হয় হাত দিয়ে তার কাছ থেকে গোনার কাজটা সরানোর শক্তি না থাকলে তাহলে কি করো মুখ দিয়ে বুঝাও বুঝাও ফাইনলাম ইয়াস্তাতে আর যে এটাও পারবে না বুঝতে গেলে ইমান আর অন্তরের পেরেশানিটা হচ্ছে কি খুব দুর্বলতম ইমান শক্তিশালী ইমানওয়ালারা শুধু অন্তর দিয়ে ঘৃণা করে না তারা হাত দিয়ে সরাই দেয় নতুবা মুখ দিয়ে সরানোর চেষ্টা করে আর যারা দুর্বল ইমান অধিকারী তারা শুধু মনে মনে ঘৃণা করে মুখে বলার চেষ্টা করে না আর ইমান আর যাদের অন্তরে ঘৃণাও নাই একটাকে অ্যালাউ করে তাদের সঙ্গে উঠো করে নিজেরা করে নাকে অন্যেরা করে তার কোনো কষ্ট লাগে না এই লোকদের এইরকম পর্যায়ে গেলে তার কাছে আর সরিষা পরিমাণ ইমানও থাকে না আজকে আসুন দেখি মুসলিম দেশগুলোর অবস্থা কি পরিমাণ মন কার হচ্ছে আল্লাহ তারা নাফরমানি হচ্ছে এগুলো হাত দিয়ে যদি কাউকে কারো হাত থেকে কাজটা সরিয়ে নেওয়া যায় করতে হবে না হলে মুখ দিয়ে কথা বলে মানুষকে থামাতে হবে বুঝাতে হবে আল্লাহ দিনের দিকে আনতে হবে তারা হলে অন্তর দিয়ে কম্পকে ঘৃণা করে যে আল্লাহ কি যে হচ্ছে তোমার কাছে পানা চাইব থেকে আন্তরিক ভাবে ঘৃণা প্রস্তন করতে হবে কিন্তু যে সমস্ত মানুষের মুসলিম দেশের লোকদের ঘৃণাও নাই কোনো খবরও নাই কোনো অনুভূতি নাই অন্তরের মধ্যে অন্তরে দংশন হয় না তাদের ব্যাপারে আল্লাহ তালার ফয়সালা কি তিনি বলছেন নবী করিম সাল্লা আলি সাল্লাম বললেন যে এদের অন্তরে সরিষা পরিমাণ ইমানও আর নাই এই পরীক্ষায় মুসলিম দেশে কত মুসলমান টিকবে ইমান পাওয়া যাবে এগুলো চিন্তার বিষয় তো তাদের মধ্যে এই দুই দল যারা এই অপকর্ম করে না কিন্তু চেষ্টা করে না তারা বলে যারা ঠেকানোর চেষ্টা করে কেন এই সংসার ঝামেলা করে বাদ দেন এগুলা কোনো লাভ হবে না এদেরকে আল্লাহ করবে এটা রং কোন গ্রুপ রাইট ছিল যারা দাওয়াতি কাজ করেছে এবং তারা বলে যে মাঝে আমাদের ওজোর হবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি ওলা আল্লাহ আর আশা করা যায় হয়তোবা আল্লাহ তালা দিলে তাদের মধ্যে আল্লাহ ভয় সৃষ্টি হতেও পারে একদম নিরাশ করা ঠিক না মমিনকে আশাবাদী হয়ে কাজ করতে হবে এই জন্য মুরসা আল্লাহামকে আর হারুন আল্লাহামকে কার কাছে পাঠালেন ফের কাছে ভালো করে বুঝাও একটু নরম ভাষায় বুঝাও লাহ হ্যা হয়তো হয়তোবা সে শিক্ষা গ্রহণ করতে পারে ভয় করতেও পারে এই কথা আল্লাহ বলে দিচ্ছেন মুসা আল্লাহ হারুন কে তো আল্লাহ কি জানেন না ইন অ্যাডভান্স যে ফেরাউন এগুলা গ্রহণ করবেন না তো আল্লাহ তালা কেন বলেন হয়তো বা সে করতেও পারে আল্লাহর নলেজে তো আছে যে সে কবন করবে না আল্লাহ ভালো করে জানে কিন্তু আল্লাহ দায়িত্ব পালন করার জন্য স্বপ্নাই এরকম বলেছেন যে আমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দেওয়া সুস্পষ্টভাবে বয়ান করা এই উন্মাদ এই কাজ করতে হবে আর যদি এই কাজ না করে ওই যে যারা কাজ করেছিল দাঈ তারা বলছে আল্লাহর কাছে আমাদের ওজোর থাকবে না মধ্যে আল্লাহ আল্লাহ তালা জিবরিল্লামকে পাঠালেন এই কমকে হালক করে দাও তারা এত পাপ করেছে তাদের জমিনে থাকার অধিকার আমি আর দেব না নিঃশেষ করে দেব। যা উল্টেই দাও ভূমিকম্প দিয়ে যা দিয়ে শেষ করে দিয়ে আস পৃথিবীতে টাইম টু টাইম এগুলো হয় না ভূমিকম্প হয় বন্যা মহামারী সাইক্লোন তারপরে লাভা সবকিছু নিঃশেষ করে দেয় তিনি জীবনে আসছেন আজাব চালু করে দিবেন আর দেখেন যে একটা লোক খুব দিনদার সারাদিন আল্লাহর ইবাদত করে তিনি আজাব না স্টার্ট না করে দিয়ে আল্লাহর কাছে আবার গেলেন আল্লাহ আপনার এমন এক আল্লাহর বান্ধব এত আবেদ মানুষ এত দিনদার সারা দিন আপনার এই তো কি বললেন যে তাকে দিয়েই শুরু করো তাকে দিয়ে স্টার্ট করো কেন লামিয়ে আর বাজ হু হু যে আল্লাহ এত না ফার হচ্ছে তার চেহারায় কষ্ট ফুটে উঠে নাই কোনো সময় তাহলে মমিনের দিলে কষ্ট লাগবে এবং চিন্তা করবে পেরেশানি থাকবে যে কিভাবে এই মুনকার থেকে ব্যাস জাতি কম গ্রাম শহরকে উদ্ধার করা যায় এইটা মুমিনের ডিউটি এইটা না হলে সবার প্রতি। এজন্য ওই কথাই বোন ইসরা লোকেরা বুঝেছিলেন ওই গ্রুপটা যারা দাঈদ আল্লাহর কাজ করেছেন মা দের আসান ঈদার রবি আমরা এই জন্য যাচ্ছি তারা যদি কবুল নাও করে আমাদের আল্লাহর কাছে আমাদের ওজন রেডি হয়ে যাবে যে আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম তারা হৃদয় পারে জন্য আমরা দাওয়াতি কাজ করেই যাব। আল্লাহ তালা দাওয়াতি কাজ করে গেলেন এখন এই যে এত গ্রুপ হয়ে গেল তারা দাওয়াতি কাজ করে গেল বাকিদের কি অবস্থা হলো এদের কি অবস্থা হলো আনিসু যখন তারা ভুলে গেল নাফরমানের দল যারা এই মাছ শিকার থেকে শুরু করে নাফরমানি করছিল তাদেরকে তাদেরকেু তাদেরকে যখন বলা হলো নসিয়ত দেওয়া হলো ওয়াজ করা হলো বোঝানো হলো তারা সেটা ভুলে ভুলে গেলো অর্থাৎ তারা কোনো লেসন নিল না ভূক্ষেপ করলো না তারা তাদের কাছে কন্টিনিউ করল তখন আমি তো আজাবের ফলে করে দিয়েছি তাদের প্রতি আ আর যারা অপকর্ম থেকে নিষেধ করে আসছিল সাবধান করছিল আমর বিন মারুল আহমিন কাজ করে ছিল তাদেরকে আমি নাজাদ দিয়ে ফেললাম তাদেরকে সেভ করে ফেললাম আর ধরে ফেললাম ওদেরকে যারা জুলুম করেছে শক্ত আজাব দিয়ে তারা যে অপকর্ম করছিল গুনা করছিল ফেসকে ফুজুরি করছিল নফরবানি করছিল সেই কারণে তাদেরকে আজাব দিয়ে পাকড়াও করে ফেললাম কি আজাব দিয়েছিলাম যখন বারে বারে বোঝানোর পরেও তারা সীমালংঘন করলো তার কাব্য দেখালো কোন পরোয়া করল না যারা নিষেধ করছে তাদেরকে আরো বিদ্রুপ করে তাদের সঙ্গে বেদবি করে নাফরমানি করে তাদেরকে মারতে আসে হামলা করতে আসে সীমালঙ্গন যখন করলো বাড়াবাড়ি করলো আমি তখন ওই বাড়াবাড়ি কর্মওয়ালা অপরাধী করে বললাম এখন তোমাদের আজাবের পুরো টাইম হয়ে গেছে তোমরা এখন শুকর হয়ে যাও তোমরা এখন বানর হয়ে যাও বানরে রূপান্তরিত হয়ে যাও অপদস্থ হয়ে অপমানিত হয়ে দুই গ্রুপের কথা আসলো এক গ্রুপ যারা নিষেধ করেছে তাদেরকে নাজাদ দিলেন আর আরেক গ্রুপ যারা অপরাধী তাদেরকে আজাব দিলেন তিন নম্বর গ্রুপ গুলো কই তারা কারা ছিল মানে আছে মাঝখানে যারা নিদ্রা গুণা করেও না থেকে থামারের জন্য কোন চেষ্টা নাই গ্রুপ আছে নাফরমানি থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন তরিকে দাওয়াতি কাজ করে আর মাঝখানে এক গ্রুপ আছে নিজেরা আল্লাব্লাহ করে এই দূরে শেষ আশেপাশে কি হলো তার প্রতিবেশী ছেলে মেয়ে বরবাদ সব শেষ আত্মীয় স্বজন বর্বাদ সমাজ নষ্ট সে এগুলা পরিবর্তনের এগুলা সংশোধনের কোন চেষ্টা নাই শুধু নিজে আল্লাহ পড়লো নামাজ পড়লো নিজে করলো আর এই বেচারাদের উপায় কি। কি এটা নিয়ে কিছু আসেনি হাদিসেও সরাসরি কিছু আসেনি যে তাদের তিন নম্বর গ্রুপের কি অবস্থা হলো যারা তাহাতে কাজ করেছে ওরা বেঁচে গেছে নিরাপত্তা পেয়েছে যারা অপকর্ম করেছে তারা আজাবে নিপতিত হয়েছে বাকিটা গেল কই এটার ব্যাপারে অনেকে বিস্তারিত আলোচনা হয়েছে কোন কোনো তাপসির বলেছে যেহেতু আল্লাহ তালা মানে তাদেরকে আজাদ দেন তাহলে মনে হয় তারা পেয়েছে হয়তো তারা গুণাও করে নাই এটা একটা কারণ হইতে পারে হয়তো আল্লাহ তাদেরকে সেভ করেছে যদিও আখেরাতে তারা আল্লাহ আল্লাহতালার কাছে হয়তো আটকে দিতে পারেন বা ওই দলের মতই পুরস্কারও পাবেন না এত নেকিও পাবেন না কিন্তু আজাবে পড়েন না এটা কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন ওই যে একটা হাদিস বললাম যে তার চেহারার মধ্যে কোনো কষ্ট আসে নাই ওগুলা ওগুলো এনে বলেছেন না সম্ভাবনা আছে তারা এরাও আজাবে পড়েছে কারণ ওই যে জিবরা আল্লাহ সালাম আল্লাহ কাছে গেলেন যারা নিষেধ করতে না তাদেরকে যেহেতু আজাবে দেওয়া হয়েছে এরাও আদাবে পড়ে যাওয়ার কথা এবং এটা সম্ভাবনাই বেশি যারা বানর হয়ে গিয়েছিল এখন বানর কোগুলা তাদের জাতি গোষ্ঠীর বংশায় আছে এগুলাকে বলা হয় এটা ঘটনত সত্য এবং তারা তিন দিন বেঁচে ছিল আমরা এবং তাদের চেহারা বানরের চেহারা হয়ে গেছে এবং তারা মানুষের মতো কথা বলতে পারতো না বানরের মতো কথা বলতো অন্যরা বললে বুঝতো কিন্তু অ্যানসার করতে পারতো না কিন্তু তারা শুধু কেঁদেছে কানতে কানতে তিন দিন পরে তাদের রুখ চলে গেছে তারা মরে গেছে এই যে আল্লাহতালা একটা কাহিনী রাখলেন যদিও আল্লাহ তালা এই উম্মত কে নবী রহিম সাল্লা দোয়া করেছেন আল্লাহ তালা কবুল করেছেন এই উম্মত আল্লাহ তালা এই রকম করবেন না মাস্ক মানে হল একদম চেহারাকে অন্য কৃষ্টি পরিবর্তন করে দেওয়ার মতো আজাব আল্লাহ তালা দেবেন না কিন্তু এই উম্মতের মধ্যে সেম গুণাগুলো আছে এবং এই তরিকায় হচ্ছে এবার উম্মতের মধ্যে এই তিন গ্রুপ এই তরিকাই আসছে যেটা উনিশ আল্লাহ ছিল তো এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে কিভাবে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই নিরাপদ কোন দল যারা দাওয়াতি কাজ করবে এখন আমরা সবাই দাওয়াতি কাজ করি কিনা করতে হবে সবাইকে এই দিনের কাজ করতেই হবে না করলে আমরা যেভাবে সমাজ যাচ্ছে আমরা কিন্তু নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই আর বাকি যেটা অপকর্ম করে সে দল অন্তর্ভুক্ত হতে তো পারি না মাঝখানে থাকার মধ্যে কোনো নিরাপত্তা নেই হকের পক্ষে থাকতে হবে হকের জন্য কাজ করতে হবে তাওয়া সবির হক তাওয়া সবির সবর সবরের সাথে এই দিনই দাওয়াতি কাজ করে যেতে হবে তো এই ঘটনাগুলো বনি ইসাইল লোকেরা জানতো তারা এগুলো মাসের খবর ছিল শনিবারের খবর ছিল এবং নাফরমনি করার কারণে কি হয়েছে বানরে রূপান্তরিত হয়ে জিজ্ঞাসা করেন দেখি এই কথা বলে তাদেরকে এক্সপোজ করে দেওয়া হয়েছে এবং সাবধান করে দেওয়া হলো যে তোমরা যদি ওই নবীর সঙ্গে যে অবস্থা করেছো এই নবীর সঙ্গে যদি তোমরা বেয়াধবি কর তাহলে তোমাদের পরিণতি কি হতে পারে তোমরা চিন্তা করে দেখো হুম সু ইন্ যখন আপনার রব ডিক্লেয়ার করে দিল তাদেরকে আরো খবর আছে তাদের জন্য এই নাফরমানি করার পরে ওই কওকে আল্লাহ কি বলেছিলেন তাদের প্রতি কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা বারে বারে পাঠাবেন এমন একটি কাউ কোন জালিম প্রকৃতির লোককে যারা বারে বারে এসে তাদেরকে কঠিন শাস্তি দেবে বারে বারে এসে কঠিন শাস্তি দেবে ওই উন্মতের জীবন এটা ঘুরতেই থাকবে সাম্প্রতিক গত শতাব্দীতে তাদের জীবন এরকম ঘটেছে সামনেও হতে পারে কেমন পর্যন্ত এরকম ঘটতে পারে বলে আল্লাহ তালা এখানে একশো সাতষট্টি আয় ইিত করেছেন তারা যদি সংশোধনের পথে না আসে এই নবীর অনুসারী না হয় তাহলে তাদের প্রতি যে এহসান করা হয়েছিল তার পূর্ব তাদের পূর্বপুরুষদের প্রতি তার প্রতিদানে তারা যেগুলো উল্টা করছে কেমন পর্যন্ত তাদের মধ্যে এইরকম টেন্ডেন্সি থাকবেই আর কেমন পর্যন্ত টাইম টু টাইম এক এক যুগে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে এই মুহূর্তে মোহাম্মদ সাল্লাহ কে ক্ষতিগ্রস্ত হতে এই উন্মতের ক্ষতিগ্রস্ত হওয়া যুগ যুগে হয়েছে পরীক্ষা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যায় আল্লাহ তালা কাছে তাদের দ্বারা যাতে বলন্ত কোন সন্দেহ নাই দিন সহকারে গেলে কিন্তু এই উন্মত কে এমন ভাবে নিঃশেষ করা যাবে না যে উম্মাতের অস্তিত্ব কোশ্চেনাবল হয়ে যায় এটা হবে না নবী করিম সাল্লা করেছে যে আমার উম্মতকে যেন তার দুঃশটা এমনভাবে শেষ না করে যে আমাদের উম্মতের অস্তিত্ব না থাকার প্রশ্ন হয়ে যায় এরকম বড় ধরনের কোন হামলা ঘটবে না হয় মাঝে মধ্যে হাজার হাজার লোক হয় কোনো টাকা লক্ষ লোকও চলে যেতে পারে কিন্তু উম্মতের বিরাট অংশের অস্তিত্ব তখনও বিরাজমান থাকবে কিন্তু তাদের জন্য ক্ষতিটা অনেক বড় হবে তাদের তুলনায় এদের তুলনায় সেই খবর এখানে আসে যে আল যারা তাদেরকে খুব কঠিন শাস্তি দেবে রব অনেক দ্রুত দিতে সক্ষম আল্লাহ তারা শাস্তি দিতে সময় লাগে তিনি যখন প্ল্যান করেন তখনই কার্যকরী করতে পারেন কিন্তু যদিও তিনি পরিকল্পিত তার প্ল্যান আছে আমাদের মতই তিনি প্ল্যান করেন না তাঁর প্ল্যান অনেক বড় প্ল্যান তিনি যখন করা সিদ্ধান্ত করেন যেই সময় করতে চান সেই সময় তিনি দ্রুত গতিতেই করতে সক্ষম ও ইহু লাগাফুর রাহিব তাদেরকে একতরফা আল্লাহ তারা শুধু শাস্তির ভয় দেখাচ্ছেন না আল্লাহ চান তারাও নিরাপত্তা পেয়ে যাক তারা আল্লাহর দিকে চলে আসুক আল্লাহ নিজস্ব পরিচয় দিচ্ছেন আল্লাহ জাল্লা ওয়া ইন্ই তিনি আল্লাহ লাগাফুর অবশ্যই ক্ষমাকারী রাহিম দয়াময় তারা যদি এখনো তো করে আল্লাহ তালা কাছে অনুতপ্ত হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিতে হবে এটা আল্লাহ কোনো নই শাস্তি দেওয়ার জন্যই পরিকল্পনা করে বসে হবে এটা কাছে না তিনি ক্ষমার জন্য প্রত্যেকে ক্ষমার জন্য তিনি প্রস্তুত আছেন শুধু তাকে আল্লাহ তালার কাছে আসতে হবে আসুন যে আমরা এখানে যেটা দেখলাম যে ওই নবীর মুসা আলাহিসের উম্মতের উপর যে সমস্ত পরিস্থিতিগুলো এসেছে এগুলো আমাদের উপরে যে ঘটে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তালার কাছে কিভাবে আজাবের অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি কিভাবে আমরা আল্লাহ তালার কাছে তালা পেতে পারি সেই লাইনে আমাদেরকে আসতেই হবে আমাদের নাফরমানি ছেড়ে দিতে হবে আমাদের সমাজকে নাফরমানি মুক্ত করার জন্য সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আল্লাহ রবুল্লা আলম তৌফিক দান করুন মূসা আল্লাহ ইসলামের নবীর কাহিনী আরো আছে যেটা আমাদের সঙ্গে আরো কিছু জিনিস মিলবে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 चित अलमानारिक नतून सबई सउदी आरब्राचे सामग्री पाष महिला गिफ्ट आईटेम सह सब इसलमिक बोताजर जब पन्न्य पानेलसे रिटेल दोन रोड लंडन इन जे फोन टून थ्री डबल सेवन ट्रिपल नई अलमान সবসময়ই আধুনিক